সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রি রহমান যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তুমার সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করোহী তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছি ता पथ नहे जारा क्रोध निपत और पथभ्रष्ट